ইস্বাক্ষর ডিজিটাল সাক্ষর এবং ইলেকট্রনিক সাক্ষর মূলত একে অপরের থেকে অনেক ভিন্ন একটি ইলেকট্রনিক সাক্ষর হল একজনের সাধারণকালিতে সাক্ষরের একটি ডিজিটাল প্রতিস্থাপন এটি দেখতে অনেকটা কলম দিয়ে তৈরি করা সাক্ষরের মতোই এবং এটি স্বাক্ষরকারীর পরিচয় যাচাই করতে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আপনার যদি কোনও ডেলিভারি থাকে এবং একজন কুরিয়ার আপনাকে তাদের আইপ্যাডে স্বাক্ষর করতে বলে আপনি স্ক্রিনে যা আঁকবেন তা হল একটি ইলেকট্রনিক স্বাক্ষর অথবা আপনি যদি ক্যামেরা দিয়ে আপনার হাতে লেখা স্বাক্ষর ক্যাপচার করেন এবং একটি ইমেলের সাথে সংযুক্ত করেন এটিও একটি ইলেকট্রনিক স্বাক্ষর ডিজিটাল স্বাক্ষরের এই দৃশ্যমান উপাদানটি একেবারেই নেই একটি ডিজিটাল স্বাক্ষর হলো একটি অনন্য কি উদাহরণস্বরূপ একটি ব্যাংক অ্যাকাউন্টের যা দেখতে দীর্ঘ দীর্ঘসংমিশ্রণের মতো যা একটি এনক্রিপ্ট করা প্রোটোকলে ব্যবহৃত হয় এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকে এটি অ্যাক্সেস বা একটি নির্দিষ্ট ক্রিয়া যাচাই করতে ব্যবহৃত হয় দৈনন্দিন জীবনে আমরা অর্থপ্রদান এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার সময় ডিজিটাল সাক্ষরের সম্মুখীন হতে পারি সূত্র সাইননাও অ্যাক্সেস অ্যাক আগস্ট দুই একটি ডিজিটাল স্বাক্ষর হল ডিজিটাল বার্তা বা নথিগুলির সত্যতা যাচাই করার জন্য একটি গাণিতিক প্রকল্প একটি বৈধ ডিজিটাল স্বাক্ষর যেখানে পূর্বশর্তগুলি পূরণ করা হয়েছে প্রাপককে এই বিশ্বাস করার খুব শক্ত কারণ দেয় যে বার্তাটি একটি পরিচিত প্রেরকের প্রমাণীকরণ দ্বারা তৈরি করা হয়েছে এবং বার্তাটি পরিবহনের সময় পরিবর্তন করা হয়নি অখণ্ডতা ডিজিটাল স্বাক্ষরগুলি বেশিরভাগ ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল স্যুটের একটি আদর্শ উপাদান এবং সাধারণত সফটওয়্যার বিতরণ আর্থিক লেনদেন চুক্তি ব্যবস্থাপনা সফটওয়্যার এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে জালিয়াতি বা হস্তক্ষেপ শনাক্ত করা গুরুত্বপূর্ণ ঈশাক্ষর ঈস্বাক্ষর আইনি এবং সম্মতি দলগুলিকে চুক্তিগুলি ইলেকট্রনিকভাবে দূরবর্তীভাবে সম্পাদন করার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝতে সাহায্য করে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করার সময় নিম্নলিখিত প্রশ্নগুলি মনে রাখা উচিত বৈধতা ঈস্বাক্ষরগুলি কি সংশ্লিষ্ট একটিয়ারে আইন বৈধ এবং বাধ্যতামূলক প্রযোকযোগ্যতা আদালত কি তার নিয়ন্ত্রণকারী আইন অনুসারে বৈধভাবে ইস্বাক্ষরিত একটি চুক্তিকে স্বীকৃতি দেবে এবং প্রযোগ করবে গ্রহণযোগ্যতা যে নথিটি ঈস্বাক্ষরিত হয়েছে সেটি কি আদালতে গ্রহণযোগ্য নির্দিষ্ট চুক্তির ধরন দলিলের ধরন নির্দিষ্ট দলিলের ধরনের ক্ষেত্রে অবস্থান কি উদাহরণস্বরূপ দলিল গ্যারান্টি লিনের চুক্তি কোম্পানির নথি যেমন বোর্ডের কার্যবিবরণী বা বোর্ডের রেজলিউশন পাওয়ার অফ অ্যাটর্নি এবং কর্মচারী চুক্তি প্রভাব চুক্তির পক্ষগুলি প্রাকৃতিক ব্যক্তি বনাম আইনি ব্যক্তি হলে কি প্রভাব পড়বে সাক্ষ্যদান কিভাবে ঈস্বাক্ষরগুলি এমন নথিগুলির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যেগুলি সাক্ষ্যদান করা প্রযোজন নিবন্ধন ঈস্বাক্ষরিত নথিগুলি কি নিবন্ধন করা বা দাখিল করা যাবে উদাহরণস্বরূপ কর রিয়েল এস্টেট মেধা সম্পত্তি এবং নিরাপত্তা ফাইলিং সম্পর্কিত কর্তৃপক্ষের সাথে উৎস অ্যাউসফিয়ার অ্যাক্সেস অ্যাক আগস্ট 2020। ইলেকট্রনিক স্বাক্ষরের উদাহরণগুলির মধ্যে রয়েছে ব্যক্তির কালিতে স্বাক্ষরের একটি স্ক্যান করা চিত্র স্ক্রিনে একটি মাউস স্কুইগোল বা আপনার আঙ্গুল বা স্টাইলাস ব্যবহার করে ট্যাবলেটে তৈরি করা একটি হাতের স্বাক্ষর আপনার ইমেলের নিচে একটি স্বাক্ষর একটি টাইপ করা নাম একটি বিশেষ স্বাক্ষরকারী হার্ডওয়্যার ডিভাইসে স্বাক্ষরিত একটি বায়োমেট্রিক হাতের স্বাক্ষর একটি ভিডিও স্বাক্ষর একটি ভয়েস স্বাক্ষর